আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা যথারীতি অধিকার নিয়ে আলোচনা করছিলাম বিশ্বে বহু অধিকার রয়েছে অধিকারের দাবি দেওয়া এবং আলোচনা রয়েছে আল্লাহর অধিকার নবীর অধিকার এবং সাহাবিগণের অধিকার কিন্তু আমরা খেয়ালও করি না কোনোদিন তারাই যে আল্লাহনবীর সাথে ছিলেন তারাই যে দিনের ধারক বাহক রক্ষক দিনের প্রতিষ্ঠাতা যোদ্ধা সংগ্রামী এবং আল্লাহ নবীর পরবর্তীতে তারাই যে দিনকে ধরে রেখেছিলেন আমাদেরকে তাদের করে হবে এই জিনিসটা আমরা কিন্তু ভুলেই গেছি পৃথিবীতে তাদেরকে যদি আমাদের কোনো আলোচনাই নেই বলতে গেলে অনেক ক্ষেত্রে থাকলেও এই বিক্ষিপ্ত কিছু কিছু আলোচনা রয়েছে এতে হবে না তাদের মর্যাদা রয়েছে তাদের অধিকার রয়েছে সেটা আমাদের দিতে হবে এই বিষয়ে আলোচনার জন্য আমি পরিচালক হিসাবে রয়েছি ডক্টর উদ্দিন এবং আমার একেবারে বাম পাশে রয়েছেন শেখ আমি একশ নম্বর আয়াত আয়াত একটু তেলামাব করে যদি শেখ ইউসুফ আব্দুলের মর্যাদার ব্যাপারে আলোকি রসুল করিম সালি ওকে সরাসরি যারা ইমানের সঙ্গে দেখেছে তারা রসুল করিম সাল্লাম এর সাহাবি এবং তারা ইমান এনেছিলেন আজ আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ শিক্ষা আমরা অনুসরণ করতে পারি না যেখানে নামাজের সময় হয়ে যায় দোকান বন্ধ করতে পাই না যে একটু ক্ষতি হয়ে যাবে একটু ক্ষতি হয়ে যাবে আর রসুলের দাবেন ছিলেন তারা তাদের ধনসম্পদ হারাবারে শুধু সম্ভাবনা এটাই ছিল না বরং জীবনেরও বিরাট ঝুঁকি সেই সময় ছিল মোসাহ বাবার বিশাল ধনসম্পদ ছিল भूमिका टाइम दिए तब आल्ला तर प्रशंसा कर प्रशंसा करेतु असामान्य आत्मत्यागर माध्यम तरह प्राथमिक पर्याय যারা রসুল আহ্বান এগতিক জীবনকে তারা সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে আল্লাহর উদ্দেশ্যে যারা ইমান তারা মুখর যারা সবকত করে গিয়েছিলেন অগ্রগামী হয়েছিলেন প্রাথমিক পর্যায়ের যারা রসুল করিম সাল্লাম এর প্রতি ইমান ছিলেন ও সাবিক আউ্ল তারা প্রাথমিক পর্যায়ের মৌমিন এখানে আল্লাহ আমাদের সামনে উন্মুক্ত করে দিয়েছেন যে আল্লাহর এই সন্তুষ্টি তারা তো পেয়েছেন আর অন্য যারা তারাও পেতে পারেন যদি পরিপূর্ণরূপে তাদের অনুসরণ করেন আল্লাহ আল্লাপের সন্তুষ্টি তারা পেয়েছেন এবং তারাও আল্লাহ আল্লাপের প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ পাহ তাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন যার তলদেশে স্রৎসিনি প্রবাহিত প্রশ্রবণ ধারা প্রবাহিত থাকবে এবং সেটাই হচ্ছে চরম পরম পাওয়া সবচেয়ে বড় আমার যুগ হচ্ছে সবচেয়ে উত্তম যুগ তারপরে তারপরে তারপরে তারপরে যেটা আসবে সেটা রাসুলের যুগ যত উত্তম তারপরটা তার চেয়ে কিছু কম তারপরে যেটা আসবে সেটা তার চেয়ে কিছু কম হাদিস্টার সারমর্ম হলো এই যে রাসুল সাল্লি সাল্লামের যুগে সাহাবিগণ যেভাবে দিন ধর্ম প্রাণপণে বুঝার চেষ্টা করেছেন এবং অন্যকে বোঝানোর চেষ্টা করেছেন এবং আল্লাহ রসুলকে মান্য করার বড় ব্যাপারে প্রাণপণে চেষ্টা করেছেন এইরকম চেষ্টা পরবর্তীতে মানুষ করবে কিন্তু আল্লাহ যারা সরাসরি দেখেছেন তাদের সম্মান মর্যাদা তো কেউ অন্যকে ওই মর্যাদা পাবে এবং যে সময়ের জন্য সাক্ষী না চেয়ে সাক্ষী দেওয়া তারা আমান হবে না তারা যেভাবে সাহাবিগ একটা জিনিসকে আমান মনে করে রাসনের জিনিসটাকে নিজে আমানত হিসেবে রেখেছে অপরের কাছে মানে আল্লাহ নবীর যুগের পরিবেশটা তাহলে ছিল এমন সত্যবাদিতা আমান উদ্ধারিতা দিক থেকে একটা কথা বলে মানে হচ্ছে বাহ্যিক কিছু জীবনের ব্যবস্থা ছিল সেটা হচ্ছে আমানবদারিতা মিথ্যা না বলা তারপরে ভোগ খাওয়া পড়া ঘুমে যেতটা ব্যস্ত হয়ে পড়ি আমরা পরবর্তীতে ধীরে ধীরে তারা দিন থেকে বিচ্যুত হয়ে যাবে দুনিয়াকে বেশি ভালোবাসবে ভোগ বিলাসে মত হবে ওই দিকে আল্লাহ রসল্ল শব্দ দিয়ে হাদিস করেছেন ক্ষেত্রে ক্ষেত্রে কোন কথা চলে যারা সাহাবি তারা প্রত্যেকেই গ্রহণযোগ্য সাহাবিদের জীবনী নিয়ে হাদিস বর্ণনার ক্ষেত্রে কোনো কিলো কাল নেই যেমন থেকে বলেন সেটা রাইট কিন্তু সাহাবি যদি নিজের ব্যক্তিগত ইজতেহাত থেকে বলেন সেটা হলো মোস্তাহেদ মুক্তি ও মুসিব ওটা অন্য ব্যাপার আর এখানে ক্ষেত্রে সম্মানিত সারা বিশ্বের পৃথিবী দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটা বিরতির পরে আবার আপনাদের কাছে সাহাবিদের মর্যাদা এবং অধিকার নিয়ে ফিরে আসব ছোট্ট বিরতির পরে आलोचन फिर आसब अपा कर रसुल्लाम प्रत्येक क्या মধ্যম পন্থা অবলম্বন করো এবং মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না সাহাবিকান জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লা আপনিও নন তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জান্নাতে যেতে পারব না সেই মুসলিম চতুর্থ খণ্ড কেয়ামত জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায় হাদিস সংখ্যা ছ হাজার সাতশো পঁয়ষট্টি সুপ্রিয় দর্শক ও শ্রোতা আমরা সাহাবিগণের মর্যাদার আলোচনায় আবার ফিরে আসলাম ছোট্ট বিরতির পর এখানে আমি শেখ ইউসুফ আব্দুল মজি সাহেবের জানতে চাব যে যদি মনে করে তাহলে সেটা কতটা যুক্তিসঙ্গত আর যারা মনে করে তাদের অবস্থাটা কি সবাই আদিল এবং রসেকার করেছেন তারা এই ব্যাপারে যদি ইস্তেহাদি খাতা হয়ে থাকে তাহলে আল্লাহ তালা তাদেরকে সেভাবে নিজস্ব আল্লাহ নবীন কিছু বলে থাকেন সেখানে নবীর নামে বলতে এরকম এটা অসম্ভব জি নবীর নামে কোন সাহাবি কিন্তু কোন রসলের নামে এরকম কোন কথা বলবেন এটা তো আশাই করা যায় না এই জন্য রসুল বললেন যে বাল্যেঘু আননি ওলা যদি তোমাদের আমার একটা কথা জানা থাকে সেটা অন্যের কাছে পৌঁছে দাও এ কথা তিনি প্রথমত সাহাবিদেরকেই বললেন তার পরের বাক্যে বললেন যে ওহাদ্দেসু আন বানি ইসরা হারাজ তোমরা বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই অবশ্যই সত্য কাহিনী কেননা পরের বাক্যে আল্লাহ রসুল বলছেন যে মান কাদা আলাইয়া মাম্মেদান কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে যেটা আমি বলিনি যেটা আমার নয় কথা কোন সময় বা এটা ধারণাই করতে পারি না যে সাহাবিগন কোন সময় শরীয়তের ব্যাপারে নিজে কিছু বলে চালিয়ে দিয়েছে এটা মানে মানুষের ধারণা করাটাই একটা হবে অবাস্তবাই এই হাদিস সাহাবাই শুনেছেন এবং তারা কোন তো সমালোচনা বা তাদের উপর রাজি হয়েছেন এবং রাজির সার্টিফিকেট দিয়েছেন এবং সাহাবাহর মর্যাদা আল্লাহাকান করেছেন রসুলাম বলছেন এক অঞ্জলি অর্ধ অঞ্জলি দান করার সমতুল্য হবে না অতএব সাহাবিদের সম্পর্কে যারা মন্তব্য করেন তাদের একটা কথা আছে যেটা ইমামি তারা জিন্দিক কেন কেননা হাউলাই সুহুদানা তারা হলেন আমাদের সাহেদ রসুল্লাহ আমরা সাহাবিদের মাধ্যমে পাব। সাহাবিদের যদি ত্রুটিযুক্ত করে দেওয়া হয় তাহলে সেখান থেকে হাদিসের মধ্যে সন্দেহ কোরআনের সমালোচনাকে এবং তাদের সাথে বিদ্বেষ পোষণ করা হলো বেঈমানের আলামত সেদিকে আমাদের খুব খেয়াল রাখা দরকার সাথে আছেন বলছেন কুনাম আমি রাসুলের সাথে গারে সরে ছিলাম তো আমি আল্লাহ রসুলকে বললাম তখন আল্লাহ রসুল বললেন যে ইয়া বা মা জানো কবে নাইন তুমি কি মনে করো যে আমরা দুইজন মানে ওখানে তিনি আমরা এটা মনে করতে পারি যে তিনি বলছেন এই কথা যে তুমি কি মনে করো দুইজন একসাথে আছি কিন্তু এখানে অবকার সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ রসুলের সাথে ছিলেন সাহাবি হিসেবে সাথী হিসেবে একজন বিশেষ সাহাবি বিশেষ সাথী আমি তাহ যা আমার উপরে অনুগ্রহ করেছে যা আমাকে দিয়েছে আমি তা করতে পারিনি তুমি কি আমাদের মাঠে আমার পক্ষ থেকে তাকে দিয়ে পরিশোধ করিও এক আল্লা দান করে তা আবু আবুলনা জানাতের দরওয়াজা দিয়ে তাকে ডাকা হবে জানাতের অনেকগুলো দরজা আছে রোজাদার তাকে বাবুর রায়ান দিয়ে আল্লাহ বললেন মা আলিন তিলকাল আবু যে। সমস্ত দরওয়াজা দিয়ে একজনকে ডাকা হবে এটার তো প্রয়োজন নাই কারণ একজন তো এক দরওয়া দিয়ে প্রবেশ করবে প্রত্যেক দরজা ডাকা হবে এটা তো কোনো কোন দিয়ে তাকে অবাহিত করে তাকে আহ্বান করা হবে হ্যাঁ এরকমও হবে এবং আরজুয়ান তামিন হন তুমি সেই ব্যক্তি যাকে দরওয়াজা মনে করবে তুমি মানাকে তো বর্ণনা করে শেষ করার প্রথমেই তো রসুলাম বলছে যে আমার পরে যদি নবী হতো তাহলে রাজি আল্লাহ নবী হতো যাচ্ছে রসুল্লাহ সাল্লাম বললেন যে ওমর তোমাকে দেখে শায়তান রাস্তা পরিবর্তন করে যে রাস্তা তুমি যাও শয়তান সে রাস্তা দিয়ে আর আসে না অন্য রাস্তা বদল করে আল্লাপাকিমে মর্যাদা উল্লেখ হয়েছে তার মধ্যে আমরা বড় বড় দুই একটা পেশ করতে পারি তার একটা বড় এভাবে পেশ করতে পারি যে রসুল দেখলেন একটা খুব সুন্দর মনে করলেন এই ঘর কার তো পাশে একজন মহিলা দেখলেন আল্লাহ রসুল বললেন যে মহিলা তুমি বলতে পারো এই ঘরটা কার বানানো ছিল মহিলা উত্তরে বলল যে ঘরটা উমার রাজি আল্লাহ তো আল্লাহ রসুল বলছেন যে আমি তো ইচ্ছা করলাম ঘরটাতে প্রবেশ করি কিন্তু আমি তার আত্মমর্যাদার প্রতি লক্ষ্য করে এরপরে যখন আবার সকালে দেখা তখন আল্লাহ রসুল বলছেন উমার আমি ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম আর তোমার ঘরটা মতি দিয়ে বানানো আছে তা আমি ঘরটা দেখে আমাকে খুব আশ্চর্য মনে হলো তো পাশে একজন মহিলা ছিল আমি জিজ্ঞাসা করলাম যে ঘরটা কার তো মহিলা বলল যে ঘরটা তোমার তখন আমার মনের একটা ইচ্ছা হলো যে আমি তোমার ঘরের ভিতরটা ঢুকে একটু দেখি কিন্তু আলোচনা শেষ পর্যায়ে এসেছি আরেকটি আলোচনা আমরা এই বিষয়ে করবো ইনশা তখন আপনারা এই বিষয়ে আলোচনা শুনতে পাবেন একটি জিনিস আমাদের মনে রাখতে হবে আমরা অনেক সময় ইতিহাসের মাঝখান থেকে শুরু করে নাহলে শেষ থেকে শুরু করে প্রথম সারাই যেন মধ্যম হয়েছে মধ্যম প্রায় যেন শেষ হয়েছে এমন একটা ভাব সারা পৃথিবীর মানুষের যেখান থেকে আমার ইতিহাস শুরু হবে সেখান থেকে আমি শুরু করি বাকিটুকু আমি বাদ দিই আল্লাহ নবীর আল্লাহর শরীয়ত দিন সকল কিছু যদি হুব হুব হবে পেতে হয় স্বাভাবিকভাবে সুন্দরভাবে নির্ভুল হবে তাহলে তো আমাদেরকে সাহাবিদের মাধ্যমে পেতে হবে তাদের অস্তিত্ব টিকলে বাকিগুলো তারা যান মাল সকল দিয়ে গেছেন কাজে সাহাবিদের মর্যাদা কোন অবস্থাতেই জোর করে খাটো করা যাবে না এই বিষয়ের উপর আমরা পরবর্তী আরো আলোচনা করবো ইনশাল পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানে আমরা আজকের অধিবেশন এখানেই শেষ করছি ওসল আলী আজমাইন আসসালামুমাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মদানি আর আপনারা দেখছেন বাংলা